ষোড়শণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন নরত্তম কীর্তন করিতেছেন আজ রবিবার বাইশে ফেব্রুয়ারি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ বারোই ফাল্গুন বারোশো একানব্বই শুক্লাষ্টমী ভক্তেরা তাঁহার জন্ম মহোৎসব করিতেছেন গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাঁহার জন্মতিথি গিয়াছে নরেন্দ্র রাখাল বাবুরাম ভবনাথ সুরেন্দ্র গিরীন্দ্র বিনোদ হাজরা রামলাল রাম নিত্যগোপাল মণিমল্লিক গিরিশ সিঁথির মহেন্দ্রকবিরাজ কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে কীর্তন প্রাতকাল হইতেই হইতেছে এখন বেলা আটটা হইবে মাস্টার আসিয়া প্রণাম করিলেন ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে কোন রাখাল বলিতেছে মা যশোদা আসিতে দিতেছেন না বলাই রোগ করিয়া বলিতেছে আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব বলাইয়ের অগাধ প্রেম কীর্তনিয়া আবার গাহিতেছেন শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন গোপীরা রাখালেরা বংশীরপ শুনিতেছে তাহাদের নানা ভাব উদয় হইতেছে ঠাকুর বসিয়া ভক্তসঙ্গে সঙ্গে কীর্তন শুনিতেছেন হঠাৎ নরেন্দ্রের দিকে তাঁহার দৃষ্টিপাত হইল নরেন্দ্র কাছেই বসিয়া ছিলেন, ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্ত, নরেন্দ্রের জানু এক পাদিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন কীর্তন চলিতেছে শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন ঘরে ক্ষীর আছে নরেন্দ্রকে দিগে যা ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন কীর্তন আনতে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন गिरीशर विश्वर श्रीरामकृष्ण रूपे अवतीर्ण हे गिरश श्रीरामकृष्णर प्रति बल कार्य श्रीकृष्ण मत श्रीकृष्ण जेम जशोदार ढंग करतें श्रामकृष्ण हाँ श्रीकृष्ण जे अवतार नरलीलाएं ओरूप है यदि गोवर्धनगिरि धारण कर नंदे का छे देखा পিড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে গিরিশ বুঝেছি আপনাকে এখন বুঝছি ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন বেলা এগারোটা হইবে রামপ্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন ঠাকুর বলিতেছেন না না একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন উনি কি বলবেন ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন তোমরা বলছ পড়ি ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন নরেন্দ্র গাইিতেছেন নিবিড় আধারে মাতর চমকে ওরূপরাসি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্ললে চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি অভয় পদকমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নরেন্দ্র যাই গাইলেন সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন এখনো ভাবের আবেশ রাছে ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে ভবনাথকে বলিতেছেন তুই দে ভাবের আবেশ রহিয়াছে তাই নিজে খাইতে পারিতেছেন না ভবনাথ খাওয়াইয়া দিতেছেন ঠাকুর সামান্য আহার করিলেন আহরান্তে রাম বলিতেছেন নিত্যগোপাল পাতে খাবে শ্রীরামকৃষ্ণ পাতে পাতে কেন রাম তা আর আপনি বলছেন আপনার পাতে খাবে না নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন কনগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন কীর্তনান্তে তাঁহারা জলযোগ করিতে বাহিরে গেলেন নরত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়ে আছেন ঠাকুর নরত্তম প্রভৃতিকে বলিতেছেন এদের যেন ডোঙা ঠেলা গান এমন গান হবে যে সকলে নাচবে এইসব গান গাইতে হয় নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লেরে নরত্তমের প্রতি বলিলেন ওর সঙ্গে এইটা বলতে হয় যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে আর এইটাও গাইতে হয় গৌরণী নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি তাই শুনে এসেছি হে নাথ তোমরা নাকি আচণ্ডালে দাও কোল কোল দিয়ে বলতে বলো হরি বল